ইবনু কাব ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি ইবনু উম রাহুকে জানিয়েছেন যে তার পিতা কাব তাকে বলেছেন তাদের একটি দাসী সালা নামক স্থানে বকরি চড়াত সে দেখতে পেল পালের একটি বকরি মারা যাচ্ছে সে একটি পাথর ভেঙে তা দিয়ে সেটি জবেহ করল তখন তিনি অর্থাৎ কাব পরিবারের লোকজনকে বললেন আমি নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসার পূর্বে তোমরা তা খেও না অথবা তিনি বলেছেন আমি তাকে জিজ্ঞেস করার জন্য কাউকে পাঠিয়ে জেনে নেওয়ার আগে তোমরা তা না তারপর তিনি নবী সাল্লাহু সাল্লাম এর কাছে এলেন অথবা তিনি কাউকে তার নিকট পাঠালেন তখন নবী সাল্লাহু সাল্লাম সেটি খেতে আদেশ দিলেন